আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা তাফসিরুল কোরআন ডট কম থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মবারকবাদ জানিয়ে আজকের এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আপনারা সকলে জানেন আমাদের সামনে যে মাসটি এসেছে এই মাসটি অত্যন্ত মোবারকময় ফজিলতময় একটি মাস জুল হিজা মাস এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাল রয়েছে যে সুন্নত আমালগুলো আমাদের জন্য করা অত্যন্ত জরুরি तोसिरुल कुरान डट कम केवसमें अपन के कुरानुजायी शहीद सुन्नतर अमलगुलो जान चेष्टा थकी एर ही धारात क्योंकि गुरुत्वपूर्ण विषय आपने पर्यक्रमे तुले धरब इनशा अल्लाह आशा करी अपनारा साफसर कुरान डट कम सात थके नियमित कुरान सन्नाभित সহি আমল জানার বুঝার এবং আমল করার চেষ্টা করবো ইনশাহা সম্মানিত বায়ু বোনেরা আমরা এখন যে মাছখালাটি আলোচনা করব এটি হলো আরাফার দিনের ফজিলত এবং সিয়ামের গুরুত্ব সম্পর্কে জুলহিজা মাসের মধ্যে একটি মোবারকময় দিন রয়েছে যে দিনটিকে রসুল সাল্লুয়াওমে আরাফা হিসেবে নামকরণ করেছেন ইমে আরাফা অর্থাৎ আরাফার দিন এই দিনটিও অত্যন্ত মোবারকময় এবং এই দিনের আমলও অত্যন্ত মোবারকময় এই দিনটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসালামের সাথ করেন শহি মুসলিমের নম্বর হাদিস আয়সার আদি আল্লাহ তালহা থেকে বর্ণিত নবী বলেন থেকে এমন কোন দিন অধিক নেই। যেই দিন আল্লাহ রব্বুল আলমিন এত অধিক সংখ্যক আল্লাহর বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দান করেন সোহান আল্লাহ অর্থাৎ বছরের মধ্যে এই দিনটি এত ফজিলতময় দিন যেই দিন আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করেন এই হাদিস থেকে আমরা সহজে বুঝতে পারি যে এই এই দিনটি কত ফিলময় কত বরখতময় নবী সাল্লা সাল্লাম এই দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলছেন নবী সাল্লাহাম বলেন খাইরু দোয়া এ আরাফা। সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আর দিনের দোয়া সুহান এই জন্য যারা আরাফার ময়দানে থাকবেন তারা এই দিন আল্লাহর দরবারে দোয়া করবেন জিকিরাসকার করবেন তাজবে তাহাল করবেন এগুলোর মাধ্যমে তারা উকুফে আরাফা অবস্থান করবেন চলাতল জোহর এবং চলাতুল আসর এই আরাফার ময়দানে আদায় করবেন আর যারা হাজিনন তারা আরাফার দিনে সিয়াম পালন করবেন আরাফার দিনের এই সিয়ামটি এত বেশি ফজিলতময় সহি মুসলিমের এক নম্বর হাদিস আবু কাতাদা রাদি আল্লাহাল থেকে বর্ণিত নবী সানা ইসলাম বাদা। আরেকটি রায় কথাটি এইভাবে এসেছে যে সানা অর্থাৎ আরাফার দিনের সিয়ামকে এত বেশি ফজিলত্ময় যে আমি আল্লাহর কাছে আশা করি যে আমার কোন উম্মত যদি আরাফার দিন সিয়াম পালন করে তো আল্লাহ সুবান তাল্লাহ তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ সুবান তোলা মাফ করে দেবেন তাহলে এই দিনের সিয়ামটি কত ফুঁজিলকময় যে একদিনের সিয়াম পালনের দ্বারা আল্লাপাক অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছর দুই বছরের গুণা আল্লাপাক মাফ করে দিবেন সোভা এই দিনটি এমন দিন যে দিন সৌরা আলমায়দার তিন নম্বর আয়াতের মাধ্যমে আল্লাপাক আল্লাহ রব্লা আলমিনের দিনকে ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাপাক ঘোষণা দিয়েছেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই জন্য ইহুদিরা অমর রী আল্লাহ তালুকে বলছিল যেটি সোহিয়াল বহারের চার নম্বর হাদিসে এসেছে ইহুদিরা অমর রদি আল্লাহ যে তোমরা কোরআনে এমন একটি আয়াত পাঠ করো এরকম আয়াত যদি আল্লাপাক আমাদের উপরে নাজিল করতেন আমরা ওই দিনটিকে ঈদের দিন বানাইতাম সোহান আল্লাহ তাহলে আল্লাপাক সেই দিন আরাফার দিন ছিল আরাফার ময়দানে আল্লাহাহাজিল করেছেন যেদিন এই আয়াত নাজিল হয় সেদিন আরাফার দিন আল্লাহর কসম সেদিন আরাফার দিন আমি ওমর সেখানে উপস্থিত ছিলাম সোহান আল্লাহ তাহলে সম্মানিত বায়ু বোনেরা আমরা সহজে বুঝতে পারি এই দিন সিয়াম পালন করা আমাদের জন্য কত প্রজিলব্ধ এখানে একটি মাস আলা জানা দরকার সেটি হলো ইয়ম আরাফা কোন দিন ইয়মে আরাফা কি যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন ইয়মে আরাফা নাকি যেই দেশে যেই দিন নয় তারিখ হবে ইম তাসে হবে সেই দিন ইয়মে আরাফা ইয়মে আরাফা নবী স্লাইসাল্লাম হাদিসে এটাকে ইয়মতটা তাসে বলেন নাই শব্দটি বলছেন নিয়মে আরাফা আরাফার দিন তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লা এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন অর্থাৎ আরাফার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে আরাফা তো সারা পৃথিবীতে হয় না একটি জায়গায় আরাফার ময়দান তো যেদিন আল্লাহর গড়ের হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিনটাই আরাফা। তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে এখতালাপ রয়েছে আহলুল এলমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইমে আরাফা আবার কেউ কেউ বলছেন না ইয়মে আরাফা বলতে ইমত্তা আছে কে বোঝানো হয় নবম তারিখকে বোঝানো হয় এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলেম তারা নয় তারিখ পৃথিবীর যেই দেশে যে দিন নয় তারিখ সেই দিন ইয়ম আরাফা এই কথাও মতামত ব্যক্ত করেছেন তো যেহেতু আহলুল এলমদের দুটি মতামত রয়েছে এজন্য আমরা দুটি মতামতকে সমন্বয় করে বলবো সবচেয়ে উত্তম পন্থা যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়মে আরাফা ধরে আমরা সিয়াম পালন করব। আবার যেদিন যেই দেশে নয় তারিখ সেই দিনও আমরা সিয়াম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ইয়মে আরাফার ফজিলক পাবো ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এমনিতেই তো জুলহিজ্জার এক থেকে নয় তারিখ সিয়াম পালন করা এটি নবিসাল্লামের সুন্না তা আমরা দু দিন পালন করলাম যেদিন আরাফার ময়দানে হাজিরা আসলেন সেদিন আট তারিখ পরের দিন নয় তারিখ দুই দিনই পালন করলাম তাহলে বেশি ফজিলত এবং নিশ্চিত আমরা ইয়মে আরাফা পেলাম আর যদি আমরা দুই দিনের মধ্যে একদিন পালন করতে চাই তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনেই ইয়ম আরাফা এই মঠটি আক্রাবইলা সুন্নাথ এই মঠটি বেশি অগ্রাধিকার যোগ্য এটি আমল করলে আমরা সুননার নিকটবর্তী বলে মনে করি তবে কেউ যদি নয় তারিখও পালন করেন আমরা আশা করি তিনিও ইয়োম আরাফার সবাব ফজিলত লাভ করবেন ওয়াল্লাহু আলম সবাব ওয়াবিল্লাহি তৌফিক ওসাল আল্লাহ নবীনা মুহাম্মদ ওয় আলহি ওয়াসিম ওয়সালামালাইকুম ওরিম